জরুরি কোনো প্রশ্ন থাকলে আমরা তোই একটা প্রশ্ন শুনেই করে দিবেন ইনশাআল্লাহ আলহামদুল্লাহ ভাই দুটি বিষয়টি হলো প্রশ্নটি হলো যে আমরা দাঁড়ানোর সময় যেটা নির্দেশ দিতেন যে তোমরা তোমাদের কাতারগুলোকে গুলোকে সোজা করো তারপরে তোমরা একজন আরেকজনের সাথে ঘেসে ঘেসে দাঁড়াও এবং শহীদ মুসলিমের হাতে আসছে। আসতো কাদামাহু বে কাদামিহি কদমের সাথে কদম কাাহু বে কাদামিহি মানে পায়ের বরাবর পা বুঝতে পারতেন অনেকে আবার এটাতে বেশি বাড়াবাড়ি করে ফেলায় দেখা যায় যে আরেকজনের পায়ের উপরেই তুলে দেয় এরকম না কাদামাহুদ মানে কদমের সাথে বলছেন যে মানে আপনার পা আরেকজনের পায়ের বরাবর থাকবে মাঝখানে কোনো ফাঁক থাকবে না এরকম লেগে দাঁড়ানো হল। অর্থাৎ যাতে ফাঁক বন্ধ হয় মূল কথা হলো যে মাঝখানে যেন ফাঁক না থাকে শয়তান না ঢুকতে পারে শূন্যতে কাতার না করে কাতার ভেঙ্গে এলোমেলো হয়ে আদায় করা সেটাই উত্তম আর দ্বিতীয় বলছেন যে কেবলার দিকে থাকবে তো যাদের অনেকে আবার মানে মূল কাবলা ছাড়া মসজিদ আল্লাহাক একটা কাবলায় মোমিনদের জন্য নির্ধারণ করেছেন সেটা হইল মাসজিদ একমাত্র জি ও বাই জানতে চেয়েছেন যে আমরা বলছি যে জাদুটা হলো কুফোরি তো মানে তারা বিভিন্ন লোকজন বলে যে কুফরিকে কুফরি দিয়ে সারাইতে হয় এখানে তো আমরা ওই কথাটা বলছি যে যারা বলতেছে তারাও জানে না তারাও আমাদের মূর্খ লোক যে তারা জানে না সেই সব কাজ করে জাদুকে এত সহজ যে আপনার জাদুর উপরে অনেক পড়াশোনা করতে হবে অনেক কিছু জানতে হবে এবং অনেক ভাষা জানতে হবে খালি আপনার আরবি ভাষা জানলেও জাদু হবে না বাংলাদেশে একজন লোক পাবেন যে সালেমান আলি ইসলামের যুগের ভাষা জানে তাহলে জাদু জানে কিভাবে অর্থাৎ জাদুর নামটা ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে ধোকাবাজি করা হচ্ছে এখানে সেই জাদু জানেও না আর যে বলতেছে যে আমি প্রতিহত করতেছে। সেও আরেক দোকাবাজি করতেছে কোরআন দিয়ে প্রতিহত করছে তাহলে আমরা যখন জাদু আমাদের মধ্য থেকে যারা জাদু শিখবেন কিন্তু দেখেন আমাদের মধ্যে কেউ জাদু জানে না আছেন একজন জানে না যদি কোথাও থেকে জাদু করা হয় সেটা তাওদের ভিত্তিতে আমাদেরকে এটা সেটা প্রতিহত করবে এরকম কাউকে শিখাইতে হবে ওগুলো মিথ্যা কথা ওগুলো তো হলো নজরবন্দি মানে ওগুলো আপনার দৃষ্টির মধ্যে আপনার একটু হের করা এটা আবার আলাদা সিস্টেম আছে আরেকটা হলো জাদু পৃথিবীতে আল্লাপাক এই জন্য রেখেছেন যাতে জাদুর মধ্যে আর ম মধ্যে কারামতের মধ্যে যাতে পার্থক্য বোঝা যায় মানে নবীর আসলদের ম কারামত এগুলো জাদু না এটা বোঝানোর জন্য আল্লাপাক পৃথিবীতে জাদু রেখেছেন তারপর এরকম প্রতিগুলো দেখা তো এই দেখানোটা দায়ের আছে কিনা এবং আমাদের দেখি সেটাও দায়ের আর মানুষকে এরকম নজর বন্দী করা মানে দৃষ্টিকে বন্দী করে দৃষ্টির আড়ালে কিছু করা এটা তো তোকাবাজি প্রতারণা এটা যিনি করবেন উনার জন্য জায়জ নাই আর এটা হলো বেহুদাকাজ বৈশিষ্ট হলো তারা এই সকল বেহুদা কাজ থেকে সবসময় দূরে থাকবে এই জন্য বেহুদা কাজ হিসাবে এটা তার কাছে এটা দেখাটার জন্য যে সময় করা হবে এই সময়টাই তো বেহুদা এটাও তার গুণা হবে এজন্য এটা দেখাও দায় নেই জি ভাই আলহামদুলিলিমের একটি আয়াত এটি ইউনুস সালাম যখন বিপদগ্রস্ত হয়েছিলেন তখন তিনি এই আয়াতে কারিমা এটি বলেছিলেন তো এখন এখানে জানার বিষয় কয়েকটি একটি বিষয় হলো এখানে তো দোয়ার কিছু নাই বলা হচ্ছে এর মধ্যে দোয়ার কি আছে আমাকে বিপদ থেকে বাঁচান রক্ষা করেন এরকম কিছু আছে এখন চল্লিশ জনে মিলিয়ে সবাই এই দোয়া ভরতেছে তাহলে চল্লিশ জন হুজুরে কি পড়তেছে। সব হুজুরে বলতেছে হুজুর সব হুজুরে বলতেছে যে ইমনি কুন্তু মিনার জল আমি জালেম হয়ে গেছি হুজুর জালেম হয়েছে আপনি আবার টাকা দিতেছেন কেন আপনি টাকাও দিতেছেন জালেম হয়ে গেছে এটা ঠিক কথাই বলতেছি হুজুর ইন্নি কুন্ত মিনের জলে মিন যে আমি মানুষকে ধোকা দিয়ে যে টাকাটা নিতেছি বাজে কাজটা করতেছি অবশ্যই আমি ঝুলুমের কাজ করতেছি গুনার কাজ করতেছি এখন প্রথম কথা হলো আল্লাহ বাক্য বাক্যগুলা উচ্চারণ করলে আল্লাপ বিপদ করে বাক্য গুলাই বাক্য গুলাই যে দোয়া নাম বলছেন যে আরাফর ময়দানের শ্রেষ্ঠ দোয়া হইলো এই দোয়া যে দোয়া আমি এবং আমার পূর্বে স্বপ্ন বিড়া করছেন দেখেন এই বাক্যর মধ্যে কিন্তু কোন দোয়া নেই আল্লাহ সর্বশক্তিমান এখানে কোন দোয়া আছে কেতন বলছেন যে এটা আরাফার ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সব নবীরা এটা দোয়া করছেন তাহলে এটা দোয়া হইলো কিভাবে मैं आल्ला स्वीकृति गुरुपूर्ण शिक्षा माननी आल्लर का दो करा दिए दो निजे जुलुमे स्वीकृति दिए दो जुलूम स्वीकृत दिए दो যেমন আপনি আদম আল্লাহিসের দোয়া দেখেন রাব্বানা জলামা আল্লাহনু আল্লাহ এই জুলুমের স্বীকৃতি যে আমি আপনার নির্দেশ লঙ্ঘন করে আমি হিজরত করার জন্য বের হয়ে গেছি এটা আমি জুলুম করছি এটা স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে একাকি এটার কোন সংখ্যা নির্ধারণ করা লাগবে এটা এক লক্ষ চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লাগবে না মানে আমি আপনি যতবার করতে পারেন দুই বার চার বার দশ বার আবার ভাড়া করি চল্লিশ জনকে আনি এটা পাবেন এই দোয়াটা আমাদের দেশের কোন সহজ কিছু নাই যেটাকে আপনি সহজ না করেন মানে আপনি যেটাকে সহজ করেন সেটাই সহজ হয় আল্লাহ আমি যে বিপদে যে দুশ্চিন্তায় যে ক্ষতিগ্রস্ত মুসলিম আছে বিপদ আপদে নিপদিত হলে এটাই বেশি বেশি পড়বে যে আপনার একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে আপনি তাপসের সব শোনেন নাই এটা আমরা অনেকবার আলোচনা করছি জি আলহামদুলিল্লাহ এটা সম্পর্কে জানতে চাইছেন এটা সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করছি এটা হলো একটা কবিতা এটা দোরদোনা এটা সালামনা কিছুই না এটা হলো একটা কবিতা এটা হলো একটি কবিতা এই কবিতার লেখক হলেন শেখা আদি শেখা আদির একটি কবিতা হলো এটা তো সুতরাং এটা তো কবিতা কবিতাই এটা তো এটা দোরদোনা সালামনা আল্লাবাক নির্দেশ দিয়েছেন সালামের সবাবো হবে না কেউ যদি মনে করে সে কবিতাই পড়বে তো কবিতা পড়তে পারে তবে এই কবিতাটাও দর্শনীয় কারণ এই কবিতার মধ্যে তাওহিত পরিপন্থী কথা আছে সেখানে বলা আছে একেবারে উন্নতির শিষ্য পর্যায়ে পৌঁছে গেছেন নবী সালাম নিজে পৌঁছছেন নাকি পৌঁছাইছেন আল্লাহ সুবান পৌঁছিয়েছেন নবিসাম নিজে পৌঁছতে পারেন নাই তাকে পৌঁছাইছেন আর এগুলা পৌঁছানোর মধ্যে তার কামাল ইয় নাই নবিসাম বলছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জাননাথে যেতে পারবো না সাহবাই আপনিও না নবিস লা যতক্ষণ না আল্লাহ রহমত দিয়ে আমাকে মাধ্যমে সকল অন্ধকার দূরীভূত হয়ে গেছে সৌন্দর্যে অন্ধকার দুরীভূত হয়েছে এখানে ব্যাপকভাবে কথাটা ঠিক আছে যে নবীসুলের যে নূর যে ওহি নিয়ে এসেছেন সে ওহির আলোতে দূর হয়েছে কিন্তু এখানে সেটা বোঝানো হয়নি এখানে আরেকটা আকিদাগত বিষয় আছে শেষে এসে দেখেন বলা হচ্ছে যে সল্লু আলাইহে ওয়া আলিহি যে তোমরা দরদ পড় তার উপরে এবং ওয়া আলিহি তার আহলেবায়ের উপরে আচ্ছা আলেবায়ের উপরে পড়বো সাহবাঈরে পড়ব না যে এখানে আলেবায়েত বলার কারণ হলো মানে সিয়ারা নবিস্লামের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেন কাকে বাইতকে কে বাইত দেখবেন কথায় কথায় কথায় কথায় মর্যাদা দি তো সুতরাং আমরা শুধু আহলেবায়ের জন্য দৌরত পড়ব এটাকে আমরা নির্দিষ্ট করি না এই শিয়ারা সিয়ারা আহলে আহলেবায়তকে বেশি গুরুত্ব দি এই কবিতার মধ্যে সিয়া আকিদারও বৈশিষ্ট্য আছে এই জন্য আমাদের ওই কবিতা না পড়ে দরুদ পড়া দরকার আর দ্বিতীয় যেটা বলছেন আল্লাহ আল্লাহানা হাবিবান সম্পূর্ণ নিজেদের বানানো দরদ এটা নবিসাম শিক্ষা দেন নাই নবিসাম যেটা শিক্ষা এটা তো আমরা নামাজের মধ্যে পড়তেছি আল্লাহ সাল্লি আল্লাহ আলা আল্লাহ আলম দরুদ ইব্রাহিম এটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি কথাটা বল মানে দরুদের এটা দরুদে ইব্রাহিম বলেন নাই এটা আমরা নাম দিচ্ছি দরু ইব্রাহিমের কথা আছে আল্লাহ এর বাইরে যেগুলো শিখেছেন সেগুলো দরুদ আল্লাহ আলা মোহাম্মদ নবী সালাম সাহবাই কেরাম নবীস আসলামকে সবচেয়ে বেশি সম্মান করতেন তো সাহবাই কেরাম তো নামাজের মধ্যে আল্লাহমদ সাল্লাহ সাইয়দানা হাবিবেনা মোহাম্মদ বলছেন এরকম কোন হাতি যদি না বলেন আল্লাহর জমিনে প্রকৃত মহব্বতকারী হলেন সাহাবাইকরাম আমি যদি সাহাবাইকেরামের বেশি মহব্বত করে ফেলি মায়ের যদি আমার খালার আদর বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটার মধ্যে কোন কিছু আছে আমি আপনি এত মহবত দেখানো দরকার আরেকটা হলো যে নবিসামের সালাম দেওয়ার সময় বা দরুদের সময় যে আমরা কেউ কেউ যে লাভ মেরে যেতে হবে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ায় জানার সুবিধা আপনি নামাজের মধ্যে যখন বৈঠকে বসবেন তখন বলবেন এটা বলার পরে দাঁড়ায় সালাম দিয়ে আবার বসা যান আপনার নামাজ হবে নবীর মোহাম্মত দেখাইছেন নামাজ হবে না কেন আপনি বসে বসে নবীকে সালাম দেওয়া বেয়াদী মনে করতেছেন এজন্য সালামটা দাঁড়াই দিলেন দাঁড়াই দিয়ে আবার আল্লাহকে সালাম দিতে পারেন বসে বসে বেয়াদী হয় না আর রাসুল আপনি আল্লাহটা আল্লাহ কে আপনি সালাম দিচ্ছেন আচ্ছা আল্লাহটা বসে দিলে বেয়াদবি হবে না রাসুলের যদি বসে দেন তো হয়ে যাবে তা আপনি এটা বলে দাঁড়াই যান দাঁড়ায় বলেন যে আসসালাম আপনি দাঁড়ায় দাঁড়ায় আবার বসেন বসে আবার দোয়ায় মাছ উড়ে পড়ে এরকম যদি উঠা বসা করেন আপনার নামাজ হবে দৌরুদ এটাও আল্লাহর জিকির এটা নবী সালামের জিকির না জিকির কার আল্লাহ এটা আল্লাহর আবাদত এটা আল্লাহর এবাদত করতেছি আমি এজন্য দেখবেন দৌরুদের প্রথমেই আল্লাহ আছে হে আল্লাহ আল্লাহ আল্লাহ এটা আল্লাহরে বাদত করতেছে আল্লাহর জিকির করতেছে তা আল্লাহর জিকির দাঁড়াইও করা যায় বসেও করা যায় যায়। আল্লাহ করুন আল্লাহনুবিহীন যা আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে কেয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় আবার যারা আল্লাহর জিকির করে কোর বসা অবস্থায় ও আল্লাহনুবিহীন আবার আল্লাহর জিকির করে সোয়া অবস্থায় আপনি দৌড় পড়বেন দাঁড়ায় দাঁড়াইও পড়তে পারেন জামান ধরেন আপনি মসজিদে ডুবতেছেন মসজিদে ঢুকার সময় দৌড়তে হবে না এখানে আপনি দাড়াই দাঁড়ায় দৌড় পড়লেন দাড়াই দাঁড়ায় সালাম দিলেন মসজিদে ঢুকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় তারপর আপনি আজহান দিচ্ছেন আজান দাঁড়া দাঁড়িয়ে দেওয়া হয় না যেখানে বসে বসে করছেন যেমন সালাতের মধ্যে প্রথম বৈঠকে শেষ বৈঠকে এখানে আপনি দৌড় পড়বেন সালাম পটবেন বসে বসে আবার আপনি শুয়ে শুয়ে যখন আপনি ঘুমাইতে যাবেন ঘুমের মধ্যে আপনি শুয়ে শুয়ে দৌদ পড়ে পরে গুমান আল্লাহর জিকির দাঁড়ানো বসা সোয়া সর্ব অবস্থায় করা যায় ঠিক দরুদ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সোয়া অবস্থায় সর্ব অবস্থায় করা যায় সুহান